بسم الله الرحمن الرحيم فكيف إذا جمعناهم ليوم لا ريب فيه ووفيت كل نفس ما كسبت وهم لا يظلمون ريو <تصفيق> سرطة قبضة بي تو حدث تفسير جاللائن تهكي سورة آل آيات 25 تهكي 30 برجنتو তখন তাদের কি অবস্থা হবে যখন আমি তাদেরকে একত্রিত করবো এমন একদিন প্রত্যেককে তার কিতকর্মের প্রতিদান দেওয়া হবে পুরোপুরি এগুলো বহুত দূরের ব্যাপার কি বলতেছে ওরা قل اللهم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير قل افني ظلم يا الله مالك الملك امبراطور دي توتي الملك من تشاء अपने जाके जान अपनर مخلوকের মধ্যে হতে जाके जान তাকে আপনি توتي الملکا من تشاء من خلق Batزul mulka minm tasha eongng jaaanam ta te ratu cien watu iszu man tasha u biita ihi iya eongng jaan rajatu dan koral mad্যe সmaniito koen watu dilum tasha u binhi من. Biya dial xير Biqudu raal xu ay ay washarru na xaay Kolلا eongng oلا. Biyadikal xu ay washaru. আল্লাহ তালার দিকে করা হবে এই জাতীয় কথাটাকে পিছনে কোথাও গেছে যে খায়ের নিস্পতি আল্লাহ তাল দিকে করা হবে করোনা কেরমের অনেক জায়গায় এটা নজির আসছে এটা গেছে কোন জায়গায় হায়ের এবং সার দুটাই তা আল্লাহ তাল্লার কুদরতি হাতে কিন্তু নিষ্পত করা হবে শুধু হায়ের তাকে আল্লাহর দিকে সারটাকে আল্লাহর দিকে করা হবে না পুরাণ করিমের মধ্যে আরও কয়েকটা জায়গায় নজির আছে। যেমন জিন্নাতরা যখন রসদমের কাছ থেকে পুরাণে করিম শুনে তাদের কৌমের কাছে গেল তখন তারা তাদের এই হালাতটা বিবরণ দিতেছিল না এটা না বরং জিন্নাতটা আগে আসমানে যে কথাবার্তা শুনতে ফেরিস তাদের কিন্তু একটা সময় তারা দেখলো ধাওয়া করেনা এ দেখ এখানে তাদেরই কথাটা সহি উল্লেখ করতেছেন আশার উরিদা বিমাং ফিল আর জমিন বাসীদের সাথে অকল্যানের এরাদা করা হয়েছে নাকি তাদের সঙ্গে তাদের রব করবেন। কিন্তু সার ব্যাপারে উরিদা বলা হলো আর রাশাদার ব্যাপারে আরাদা বলা হলো একটা আরেকটা হলো দুসের মধ্যে যে তোমরা করছো যে হজরত হাজির তিনি তিনটা কাজ করছেন তিনটা কাজের বিবরণ দিতেছেন শেষে তিনটা কাজের সেখানে তিনি শব্দ তিন রকম আনতেছেন ব্যাপারে তিনি বলতেছেন যে আমি চাইলাম যে এটাকে একটু করে দিতে। এখানে করতেছেন আচ্ছা এটা একটা হল এরপরে এটার বিবরণ দিতেছেন জমতাকালী মানে এটার মধ্যে আমি এবং আল্লাহটা আসছে এরপরে তিন নম্বর কাজ যেটা এই যে দেয়াল ধাক্কা দিয়ে সোজা করে দিচ্ছেন সেটার বিবরণ দিতেছেন যে আমি এখানে দেখো তিনটা জিনিসের বিবরণে তিনটা শব্দ আনতেছেন সাফিনা সেখানে বলতেছেন যে সাফিনাটাকে সাফিনা যেহেতু ভালো থাকে তাহলে নিয়ে যাবে এজন্য আমি এটাকে ত্রুটি করে দিচ্ছি যেন যেন নিতে না পারে মাঝখানে একটা বাচ্চাটাকে মেরে ফেললাম বাচ্চাটা থাকলে তার মা বাবা কাফের বানিয়ে ফেলত এই আমরা চাইলাম যে আল্লাহ তা যেন তাকে পরিবর্তন করে দেয় এখানে আরা আর দেয়ালের ওখানে আরা সেখানে ওয়াহের সিগার সম্পূর্ণ গায়ে আল্লাহ আল্লাহ করা হয়েছে যেটার হেকতটাকে একমতটা হলো দেখো তিন নম্বর কাজটা যেটা দেয়া সোজা করে দেয়া এটা খায়ের হি খায়ের এটা জাহের এবং বাতেন কোনো জায়গায় কোনো সারের ইয়াও নেই লেসও নাই খায়েরই খায়ের আর মাঝখানের মাঝখানে জাহেরি ভাবে সার কিন্তু এটার মধ্যে খায়ের ইয়ারটাই গালের খায়ের দিকটাই গালের এই জন্য মাঝখানের মধ্যে যেহেতু সারও আছে খায়েরও আছে এজন্য সেটা কথা বলার সময় যদি কোনো একটা ঘটনার বিবরণ দেয় সেখানে কয়েকজন ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ছিল সেখানে কিছু সফলতা আসছে আর কিছু ব্যাপারে ব্যর্থতা আসছে তাহলে সেখানে কথা বলার আদব হলো যে সেখানে যদি কেউ মুরব্বী থাকে তাহলে সফলতার নিজবতটা তার দিকে করা আর যে একটু এই ব্যর্থতা আসছে এটা নিসবত নিজেদের দিকে করা মনে করো কথাটা এইভাবে বলা যে মনে করো যে আমরা কয়েকজন ওখানে গেছিলাম সেখানে আমাদের এক মুরুব্বী ছিলেন তো কাজের এই অংশটা ভালো হয়েছে যেহেতু আমাদের সঙ্গে হুজুর ছিলেন মুরুব্বী ছিলেন আর কিছু কিছু ডিস্টার্ব হয়ে গেছে আমরা কয়েকজন ছিলাম যে এজন্য এটা এইটা হলো কথা বলার আদব কথা বলার আদব হাদির শরীফের মধ্যে এই জিনিসগুলো শেখানো হয়েছে যেমন এক হাদিস উমর রদি আল্লাহ আনু তিনি বলেন যে এসার পর রসুল্লাহ আলী হাসাল্লাম সাধারণত মজলিস করতেন না হ্যাঁ কখনো কোনো ফরি জরুরত এলে আবর এর সঙ্গে কথা বলতেন আর আমি এর সঙ্গে থাকতাম এই যে কথাটাকে তুমি যদি এমনিই বাস এটা শোনো তাহলে বুঝবো যে অমর রবিআ আল্লাহ ঘটনা বলতেছে নাকি এর বেশি আর কিছুই তুমি পাইলা না এখান থেকে কিন্তু হাকিকটা হল যে হজর সাল্লা আলি হাসাল্লাম আকসার সময় দুজনকে সমান গুরুত্ব দিতাই আউ বকর অমর সমান গুরুত্ব দিতেন কিন্তু অমর রোগী এখানে নিজেকে সম্পূর্ণ নিচে নামে ফিরতেছেন যে হুজুরে আউ বকরের সঙ্গে মনার পরামর্শ করতেন আমিও সঙ্গে থাকতাম কখন তো মার আহম এতটুকু হুজুরে মাঝে মধ্যে আহ আউ বকর এবং আমার সঙ্গে পরামর্শ করতেন বলতে পারতেন না এটা এটা হলে মনে করে এমন যে এই কেউ বলল যে মত হুজরে এক জায়গায় পাঠাইছে এই অমুক হুজুর পাঠাইছে সঙ্গে আমিও ছিলাম এইভাবে বিবরণটা হয়ে গেছে যদি কথাটা এমনি বলে যে وتخرج الحية من الميت حية من الميت ميت كم يبكر ter كان الانسان والطائر من النطفة والبيضة في النطفة الانسان بقول في الغيد هي الطائر sonام وتخرج الميت ابنصل والكpan سأ boys أولا جديدة وكان يثلي تخرج الميت كنطفة والبيضة من الحية وترزق من تشاء بغير حسار أي رزقا واسعا মোমিন যেন জেন্দকে ছেড়ে কাফের বন্ধু না বনে ই তখিদিন الكافرين اولياء يوالونهم ج যাদের তাদের প্রতি তার বন্ধুত্ব রাখবে من دون المؤمنين اي غير المؤمنين ومن يفعل ذلك فليس من الله في شيء ج এর করবে তার সাথে আল্লাহর দ্বিনের কোনো সম্পর্ক নেই ومي يفعل ذلك اي واليهم ج কাফিরদের সঙ্গে বন্ধুত্ব রাখবে فليس من الله اي من دين الله في তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক আল্লাহর দ্বিনের কোনো সম্পর্ক নেই তবে যদি তোমরা তাদের থেকে কোনো তবে হ্যাঁ তোমরা যদি তাদের থেকে কোন আশঙ্কা করোহু যদি তাদের থেকে কোন আশঙ্কা করো তাহলে তাদের সঙ্গে বৈধ হবে তবে সেটা বিল্লিসান তাহলে মুখে মুখে তাদের সাথে বন্ধুত্ব রাখা এটার অবকাশ আছে তবে অন্তরে রাখা যাবে না হা দা কবলা ইজ্জাত ইসলাম এটা ইসলাম গালিব হওয়ার আগে এবং হবে যে এমন এক শহরে থাকবে যেখানে সে শক্তিশালী না জমির ব্যক্তি হইতে পারে আবার ইসলাম হইতে পারে আরেকটা হলো কবিয়ান ইসলাম ও ফিহা ফি হা এটা আসলে ওই বালা দিন সেই হিসাবে হইত আর কাফেরদের সঙ্গে কাফেরদের তালুক চার ধরনের হতে পারে তার মধ্যে একটা নাম হলো মাত মুদার মামাল মুআল এই চারটা এক নম্বর হলো মোয়া দুই নম্বর হলো মুদারাত তিন নম্বর হলো মাম আলাত চার নম্বর হলো মুআল প্রথম তিনটার অবকাশ আছে চার নম্বরটা হারাম বরং অনেক ক্ষেত্রে মুফদ আল কুফর প্রথমটা হলো মোয়াশাঁথ মোয়াশাথ হলো কাফেরদের ব্যথায় ব্যতীত হওয়া তারা বিপদে পড়লে তাদের উপকার করা নফা রাসানি একসান তাদের সাথে ভালো আচরণ করা তাদের প্রতি অনুগ্রহ করা বিপদে পড়লে যাওয়া এটা এটা কাফের যারা মুসলমানদের সঙ্গে যুদ্ধ করে না এবং অন্যদের সহায়তা করে মুসলমানদেরকে তাদের বাড়িঘর থেকে তাড়িয়ে দেয় না তাদের ব্যাপারে এটা করা চাই। যারা যুদ্ধরত না সাধারণত কাফের মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে না এবং মুসলমানদেরকে তাদের বাড়িঘর থেকে তাড়িয়েও দেয় না তাদের সঙ্গে এটা করা হবে এটা কি বলা হবে বলা তোমাদের বাড়িঘর থেকে তারা বেরো করে না সাধারণ কাফের তাদের সঙ্গে ভালো আচরণ করতে হল শুধু জাহেরি ভাবে তাদের সাথে ভালো আচরণ দেখানো জাহেরি ভাবে ভালো আখলাক দেখানো তাদের থেকে ওই দুনিয়াবি দুনিয়া দুনিয়াতে তাদের ক্ষতি থেকে বাঁচার জন্য এটাকে বলে মুদারাত দুনিয়া এটাই বোঝানো হয়েছে মুদারাত বোঝানো হয়েছে যে শুধু জাহিরি ভাবে তাদের সাথে বন্ধুত্ব রাখা হবে তাদের ক্ষতি থেকে বাঁচার জন্য বা তাদেরকে দিনই ফায়দা পৌঁছাবার জন্য কি বলে এটাকে তারপরে কাফের ক্ষতি থেকে সেই জন্য মুসলমান হয়ে যায় ইসলামের কাছে এসে যায় এটা মুদারাত তিন নম্বর কি মহামালাত মহামালাত হলো যে এই লেনদেন বেচা কিনা করা ভাড়া দেওয়া নেওয়া তারপরে ঋণ দেওয়া নেওয়া এগুলো এগুলো কাফেরদের সঙ্গে বৈধ যদি কাফের এর সঙ্গে এই মহামালা দ্বারা মুসলমানদের কোনো ক্ষতি না হয় মুসলমানদের কোনো ক্ষতি যদি না হয় তাহলে কাফেরদের সঙ্গে মহামালা করা বৈধ মুসলমানদের ক্ষতি কেমন যেমন যুদ্ধ চলতেছে হর্বিদের কাছে অস্ত্র বিক্রি করা এটা এটা যাবে না এটা একটু মাসটা তোমাদের আসবে হেদায়ের মধ্যে আগামী বছরের হেদায় যে যুদ্ধ চলাকালে কোন কাফের কাছে অস্ত্র বিক্রি করা এটা যায় না এই যে মহামালা সবাইকে বেচা কেনা এটার অবকাশ আছে কিন্তু যেই মহামালা দ্বারা মুসলমান ক্ষতিগ্রস্ত হবে এই মহামালা করা যাবে না এটা গুণা তিন নম্বর হলো চার নম্বর হলো মালা মালা একদম দিলি দোস্তি তলবি সর্বাবস্থায় হারাম বরং অনেক ক্ষেত্রে মুফবি কুফ মুফদি ইলাল কুফ মুফল কুফর হইলো যদি কাফেরদের সঙ্গে মহাব্বত এই পরিমাণ যে এটার কারণে সে মুসলমানদের মোকাবেলায় কাফেরদেরকে নুসরত করতেছে কাফেরদের সঙ্গে তার এটাতো এটা তো হারাম কিন্তু যদি হারাম এই তার পরিমাণ হয় মুসলমানদের বিরুদ্ধে ওদিক দিয়ে সে কাফের দের কে সহায়তা করতেছে কাফেরদের জন্য এই কি বলে টাকার জায়গা দিতেছে তারপরে খানা পিনার ইন করতেছে তারপরে এয়ারপোর্ট দিয়ে দিছে যে আপনারা এখানে বিমান ল্যান্ড করেন যে এই হলো মুআলাত তা এই পরিমাণ যে মুআলাত তা মুজাহারা পর্যন্ত কে পৌঁছে গেছে মুজাহারা আলাল মুসলিমিন মুজাহারা জিদাল মুসলিমিন মুজাহরাতুল কুফফার জিদাল মুসলিমিন আমর মিন উমুরি আল মুকফরা আমর মিন আল উমুরি আল মুকফরা মুজাহরাতুল কুফফার জিদাল মুসলিমিন তো এই যে তিনটা চারটা হলো মুআসা মুযারা মুআমালা মুআলাত এটাকে আল্লাহ বহু আয়তের মধ্যে মুখতালিফ ভাবে বলছেন এখানে তো বলছেন হলো এক ভাবে আর কোনুম পরে বলে আগে বলতেছে আদু উই তার মানে আমার সঙ্গে যদি তোমাদের থাকে তাহলে অবশ্যই তাদের সঙ্গেও তোমাদের দুঃশ্মনে থাকতে হবে بعضهم اولياء بعض ومن يتولهم منكم فانه منهم তোমাদের মধ্যে যারা তাদেরকে ভালোবাসবে محبت রাখবে দিলি محبت فانه منهم তার মানে তারা যেমন কাফের তোমরা কাফের বনে لا تجد قوم يمنون بالله واليوم الاخر اي الله ورسوله আল্লাহর প্রতি iman রাখবে আবার আল্লাহর دشمنদের সাথে তার দিলি لا تجد এমনটা আপনি দেখবেন না لا تجدوا اباءكم واخوانكم اولياء ইনি কুফর আল আল ইমান ইমানকে যদি কুফুরের উপরে কুফুর কে উপরে কেউ প্রাধান্য দেয় তাহলে মুসলমানের সঙ্গে মুসলমান হওয়ার কারণে তার আল্লুক থাকবে যদিও তার সাথে আমার নসলি কোনো তার নাই আর কাফের সঙ্গে আমার আদাওয়াত থাকবে আদাওয়াত থাকবে যদিও তার সঙ্গে আমার নসলি আছে কেন যেহেতু সে কাফের আর কাফের আল্লাহ সে আমার দুঃখা এটাকে বলা হয়ত মুসলমানের সঙ্গে ইমানদারদের সঙ্গে মোহাম্মত আর বারাহ হলো সম্পর্কহীনতা কাফেরদের সাথে আমার কোন সম্পর্ক নাই ইন্না আল্লাহুন ইব্রাহিম আল ইসলামের যে আকিদার কথাটা আসছে কি আসছে এটা মানে একুশ বারের পরে না আটেশ পারের মধ্যে যে বারা এই যে বারা কাফেরদের সঙ্গে সম্পর্কহীনতা এটা ইসলামের একটা মৌলিক একটা আকিদা ইমিনুম অমিনা আবুদুন তোমাদের সে আমি সম্পর্ক এবং তোমরা যাদের পূজা করো তাদের থেকেও তোমাদের সাথে আমি এই তোমাদের এই সবগুলোকে বিষয়কে অস্বীকার করতেছি কাফারনা বিকুম ও বাদা কুমল আদা বাগদি তোমাদের সাথে এবং আমার আমার মাঝে না আদা বাগদ আদাওয়াত বলা যেটা জাহের করে বাগদা হলো ভিতরের টা তার মানে তোমাদের প্রতি আমার ভিতরে আদাওয়াত বাহিরেও আদাওয়িতরের টা বাহিরের টা দোনোটার ব্যাপারে হলো বাদা মানে দোনোটা একদম জাহের থাকবে এটা থাকবে একদম আদাদা হাত পর্যন্ত যদি জাহের করে তাহলে তো স্পষ্ট হয়ে যাবে যে সেই কাপের দোস্ত জাহের কিভাবে হবে ওই কাপের নসরত করতেছে কাফের আসলি হোক অথবা তরি কাপের আল কাপের বিল কুফরিল আসলি আল কাপের বিল কুফরিল তরিগি আগে কাফের ছিল না কিন্তু কুফুরটা তার উপরে তরি হয়েছে মানে ইত্তাদা আনিল ইসলাম এটা কাফের মহামলা একই রকমের বরংের বিল কুফ তার হুকুমটা ইসলামের মিনাল ওর ব্যাপারে তো কাফের আসলির ব্যাপারে জিজিয়া দিয়ে থাকার অবকাশ আছে কিন্তু কাফের যে কানা মুসলিম ফর্তাদ্দ এর ব্যাপারে হলে একদম ফাগত লুহ কারণ সেই ইসলামের অবমাননা করলো অবমাননা করলো গ্রহণ করে ছেড়ে দিছে এর একদম ভাগতলুহ إِلَّا عَمْ تَتَّقُوا منهم تُقَارِ <تصفيق> مَسْدَرُ تَعَمْ مَسْدَرُ تَقَيْتُهُ أَيْ تَخَافُوا مَخَافَةً فَلَكُمْ وَالَاتُهُمْ بِاللِّسَانِ دُونَ الْقَلْبِ هذا قبل عصة الإسلام ويجري في من هو في بلد قطب بلدٍ ليس فيها قبل ليس قبياً فيها ويحذركم الله نفسه لكي فعلنا فعلنا برنا الله ما قال لكي نجري فايدة الله ويحذركم আল্লাহ তোমাদেরকে নিজের ভয়ে দেখাচ্ছেন আসলে আমাদের খুব বেশি পড়া দরকার যে কিতাব গুলোর কথা ইতিপূর্বে বলছি সবগুলো কিতাব কিনে পড়ে ফেলুন কিতাবোত্তাহিত তারপরে যে এফারুল মুল হিদিন এই কিতাব কিনে পড়ে সাহাবিদি আর মুনাফিকদের হালত গুলো দেখি তখন আমরা সবাই বুঝি যে হ্যাঁ যুদ্ধে গেছে এরপরে যুদ্ধ না করে ফিরে চলে আসছে এতটুকু এটা করে নাই মুসলমানদের কাতার থেকে বের হয়েছে কাতা দিয়ে দাঁড়ায় গেছে এটা করে নাই শুধু এতটুকু করছে তাই বলে কত কি বলা এরতে বা করতাম দেখো তার কথাটা কি এটা যদি কেতাল বলে জানতাম তাহলে অবশ্যই এরতে বা করতাম কারণ কেতাল ফরজ আর এটা যদি কেতাল বলে আমরা জানতাম তাহলে অবশ্যই এরতে করতাম তো এরতে না করার কারণ এটা না যে আমরা কেতাল বুঝাও এত্তেবা করি না এটা না বরং এটা কেতাল না এই জন্য একতে বা করি নাই আরকি হারাম তার কথার অর্থটা যে এটা যদি কেতাল এটা যারা জানতাম আমরা তাহলে অবশ্যই এর্তেবা করতাম কারণ কেতাল ফরজ ফরজ থেকে কি আবার ইয়া করা যায় কিন্তু আমরা যে এই যুদ্ধে যে ফিরে আসতেছি এটা হলো এ কারণে যেটা না এটা তো আত্মহত্যা দেখো সে রসুল সাল আলি আসাল্লাম যে জামার আমির সেটাকে সে কেতাল মানতেছে কিন্তু নবশে কেতালকে সেও স্বীকার করতেছে না কি বুঝলেন এই কথাটা কেতালকে সেও করতেছে তার কথা তাহলে বুঝেছে যে এটা কেতাল যদি জানতাম তাহলে ব্যাপার কেতাল করতে হবে কিন্তু এটা কেতাল না এ কারণে করি না এটা কেতাল কেতাল কোনটা দেখো সে যেই জিনিসটাকে কেতাল না বলতেছে যে মানে দুনিয়া স্বাভাবিক নেজাম হিসেবে যুদ্ধের জয় লাভ করা যেত যদি মোদিনায় থাকা হইতো কিন্তু স্বাভাবিক নিজামের খেলাফ করা হয়েছে এটা হিসাবে মানে কাজ হয়ে গেছে আকল দেমা খুব রোশন এই জন্য আর এটা বুঝে আসেন অথচ সে বা শুধু আলাদা হয়ে গেছে এটার জন্য কি পরিমাণ আসতেছে তার উপরে হুমলিল কুফরিদিন আক্রা ভাল ইমান অন্যান্য দিন তো সে ইমানে কথাবার্তা বলতো কিন্তু এই কথাটা একদম কুফুরি কথাই বোঝা এই যে মুনাফেকদের মালফুজাডেমি আসে যে কথা না বললো কেন কোন কি বললো কেন মুনাফেকের কত কথাগুলো আছে না এই যে এটা এটা আছে তারপরে এটাকে বললাম এই যে এই জাতীয় কত কথা আছে যে এই কথাগুলো যদিও বিশেষ একজন ব্যক্তি বলছে যে ব্যক্তি পার হয়ে গেছে ঘটনাও পার হয়ে গেছে কিন্তু কোরআনে কারিম যেহেতু কেমন পর্যন্ত মানুষের কাছে থাকবে এবং কোরআন করিম সব মানুষে পালন করবে সব জমা পালন করবে আদের সামনে এমন কিছু মানুষ আসবে যে মানুষগুলো ওই সাহাবিদের মত না এরা হলো আব্দুল্লাহিন মুনাফেকের মতো এদেরকে চিনবে কিভাবে মুসলমান এদেরকে চিনবে কিভাবে এটা বোঝার জন্য যে তোমাদের জমানায় যে সকল মানুষগুলো এই জাতীয় কথাগুলো বলবে এই বুঝবা এরা হল আবদুল্লাহ বিন উবাই এর আবনা তোমরা নিজের এই কথাগুলো বলো না আর এই কথাগুলো যারা বলবে তারা হলো এই আবনাই আবদুল্লাহিন উবাই এই এই মাকসাতে কত মালুা মুনাফিক একসাথে অনেকগুলো আছে মালফুজাতে মুনাফেদিন তারপরে আকো আলে মুনাফেতিনে মুনাফেম মানে একটা নে তালিকা অনেকগুলো আছে মুনাফিকদের আকোল মুনাফিকদের আফা আল আহাদ তোমাদের অন্তরে যা আছে তা যদি গোপন রাখো আও কিংবা প্রকাশ করো ইয়া আল্লাহ উভয় অবস্থায় আল্লাহ তোমাদের মনের অবস্থা জানেন কিছু পারেন তার মধ্যে যেদিন সবাই নিজেদের ভালো কর্মের ভালো কর্মের পুরস্কার পাবে ভালো কর্মের পুরস্কার দেখতে পাবে হাজির দেখতে পাবে সেই দিনটির কথা স্মরণ কর যেদিন প্রত্যেকে তার কৃতকর্মের ভালো কৃতকর্মগুলো হাজির পাবে হাজির পাবে মহদর অমা আমিল এবং সে কাজ করেছে সে আশা করবে যে হায় যদি ওগুলোর মাঝে আর তার মাঝে বহুদূরের দূরের ব্যবধান হতো এই মা আমিল এটা খবর হলো تود ان لو ان بينها اي بين النفس بينها اي بين النفس بينها وبينهُ فوت هو سو بينها وبينهُ امدا بعيدا بہودور ایر বেদনা থাকতো بہودور এর মানে একেবারে غায়াতن في نهايه البعد तुरंत পর্যায় এর দূরত্ব থাকতো তারonnayগুলোর মাঝে আর তার মাঝে فلا يصل الىها যেন তার সেই سو তার কাছে পৌঁছতেই না পারে ويحذركم الله نفسها সামনে আয়া ই যেন এগুলো আমাদেরকে আল্লাহর মু বানিয়ে দেয় তাদের এই কথাটা আল্লাহ তালা করেন নাই তাদের এই কথাটা যে ভুল এটা আল্লাহ তালা বলেন নাই তার মানে সুকুত এখতিয়ার করে তাদের এই কথাটাকে তাজদিক করছেন আলোচনা আসে না এখনো যে তারা তাদের ধারণায় এই মূর্তি এমন যে এগুলো যে রুহানে কিছু আছে যেহানে আসিয়া যেগুলোর কাছে আল্লাহ তালা কিছু কিছু ক্ষমতা দিয়ে রাখছেন যারা এই ব্যাপারে আল্লাহর কাছে পদ্ধতিটা ভুল হয়ে গেছে এই পদ্ধতিগত ভুল হওয়ার পরে পরেও তারা মাহেদ হয় নাই তারা নাজাদ পাবে না তারা মুশ্রিকে কিন্তু রব্বুল আলমিনের ব্যাপারে তাদের আকিজা একদম পুরোপুরি গলত এটাকে বলা যাবে আল্লাহ বলা যাবে নিজেদের খালেক আমাদের সবার খালেক আল্লাহ এটা কি বল তারপরে এটা তো গেলোই এরপর কি سيقولون لله قل لمن الارض ومن فيها اي زمين امون زمين امون تجوتو كي سواسي اي قلو كار كافرة مشرقة بول بي الله اي قل لمن بياده ملكوت كل شيء وهو يجار ولا يجير وهو يجير ولا يجار علي انكم توم دعلمون سيقولون الله سيقولون الله যেগুলো বড় গুলো সিফার সিফাতে রিস্ক এটা তারা মানে সিফাতে মূল্ আল্লাহ তালার মালিকানা আল্লাহ এটা তারা মানে যে যে জিনিসটা মানে না সেটা হলো যে জিনিসটা মানে সেটা হলো আল্লাহর এটা তারা মানে না এই জন্য তারা ওই নিজেদের মত করে কিছু হুকুম বানায় আইন কানুন বানায় যেটাকে আল্লাহ তালা ওই তাদের মাজামত করতেছে আফা হুকমাল জাহিলি হুকমা এই যে তারা জাহিলি হুকুম ধরেন মক্কা মুশেফ সবকিছু মানতেছে এরপরে তাদের গুমরাহী তো কিছু কিছু আছে মশাই তাসবিহের গুমরাহী আরো কিছু কিছু যেটা আলফজুল কাবির পড়ছে কিন্তু মোটামোটি সাহি বড় যে আকিদাটা তারা মানত না সেটা আল্লাহ তা মানত না আমরা নিজেদের মত করে চল আল্লাহর শাসন মুখ থেকে লাছি লাহ ইল্লাহার যে ব্যাখ্যাটা এখন আমরা তোমরা জানি আল্লাহ সার এখন এবাদতকারী নাই এবাদত একমাত্র আল্লাহরই হবে এই কথার মধ্যে মক্কার কাফেরদের কোনো অসুবিধা ছিল না করলে করো তুমি করো ভেজাবটা হলো যে এরা বুঝতো লাহ মানা মানে আমাদের মাতবুরিয়া থাকবো না এখানে আল্লাহর মাতবুরিয়া এসেছে এইটার মধ্যে ইয়াটা মানে তুমি আমরা আমাদের মত করবো কেউ কারোর কিছু বলবো না এটাতে কোনো অসুবিধা ছিল না তাদের এবার বোঝা আমরাও লাহ আর কিছু মানুষও পড়ে আমাদের লাল্লা উপরে অন্যরা একরাম করে আর অন্যদের লাপরে ডান্ডা পরে লাহ তো একই